حديث نمبر 57 عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال إذا قال الامام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه নামাজে পঠনীয় একটি জিকিরের মর্যাদা আবু হরে রাহ তনহতে বর্ণিত যে নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন এমাম যখন বলবেন শমী আল্লাহমান হামিদাহ অর্থাৎ আল্লাহ সেই ব্যক্তির দয়া কবুল করেন যে ব্যক্তি তার প্রশংসা করে তখন তোমরা সকল মোক্তাদিগণ বলবে আল্লাহম লাকাল হামদ অর্থাৎ হে আল্লাহ হে আমাদের প্রকৃত প্রভু সমস্ত প্রশংসা আপনারই জন্য কেননা যে ব্যক্তির এই উক্তিটি ফেরিস্তাগণের উক্তির সাথে একই সঙ্গে উচ্চারিত হবে তার পূর্ববর্তী সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হবে শাহেহ বুখারি হাদিস নম্বর সাতশো এবং শাহেহ মুসলিম হাদিস নম্বর একাত্তর হাইফেন বন্ধনের মধ্যে চারশো নয় এই হাদিস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর অনুগ্রহ অনন্ত তাই তিনি মানুষের অতি সহজ কাজের মাধ্যমে মানুষের অনেক পাপ ক্ষমা করে দেন সুতরাং মুক্তাদি যখন বলবে আল্লাহম রব্বানা হামদ এবং এই উক্তিটি ফেরেস্তাগণের উক্তির সাথে একই সঙ্গে উচ্চারিত হবে তখন তার পূর্ববর্তী সমস্ত পাপগুলি ক্ষমা করে দেয়া হবে দুই নামাজি ব্যক্তি যদি ইমাম হয় অথবা একাই নামাজ পড়ে তাহলে সে নামাজ পড়ার সময় যখন রুকু থেকে তার মাথা উপরে উঠিয়ে দাঁড়াবে তখন সে বলবে শামি আল্লাহ হুলিমান হামিদা কিন্তু নামাজি ব্যক্তি যদি মুক্তাদি হয় তাহলে সে ব্যক্তি শামি আল্লাহ হুলিমান হামিদাহ পাঠ করবে না তবে ইমাম যখন শী আল্লাহ হুলিমন হামিদাহ পাঠ করা শেষ করবে তখন মুক্তাদি বলবে আল্লাহ হুম্মা রব্বানা লাকাল হাম এবং সামি আল্লাহ হুলিমন হামিদাহ এর অর্থ হল আল্লাহ সেই ব্যক্তির দোয়া কবুল করেন যে ব্যক্তি তার প্রশংসা করে